আবু হুরার রাজিয়াল্লাহ তার লু হতে বর্ণিত তিনি বলেন আমার সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাক্ষাৎ হল তখন আমি জুনু বি ছিলাম তিনি আমার হাত ধরলেন আমি তার সাথে চললাম এক স্থানে তিনি বসে পড়লেন তখন আমি সরে পরে বাসস্থানে এসে গোসল করলাম আবার তার নিকট গিয়ে তাকে বসা অবস্থায় পেলাম তিনি জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা কোথায় ছিলে। আমি তাকে ঘটনা বললাম তখন তিনি বললেন সুবাহ আল্লাহ মুমিন অপবিত্র হয় না